আসসালামুক রকমি اجرهم ওসলাতবীনা ما আজমাইসান ফউজীমতারবাহ মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাতশা রুবি আহদ্লা হিসান কালিল ইনামা ইন্দাল্লা খৈরুল্লাখিন কুন্তুম তাহমন তোমরা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের যে প্রতিশ্রুতি রয়েছে অঙ্গীকার রয়েছে এই অঙ্গীকারের বিনিময়ে স্বল্প মূল্য কড়াই করিও না দুনিয়ার তুচ্ছ উদ্দেশ্য তোমরা হাসিল করিও না আল্লাহ পাকের ওয়াদা প্রতিশ্রুতিকে নষ্ট করি অর্থাৎ আল্লাহর নাম দিয়ে যে কারো সাথে অঙ্গীকার করেছ কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছো সেই চুক্তি ভঙ্গ করে তোমরা দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করিও না ইন্না মা ইন্দাল্লাহ আখাইরুলুম যা কিছু আল্লাহর নিকট রয়েছে তা হচ্ছে তোমাদের জন্য বড়ই কল্যাণকর ইনকুমতুম তা আল আমন তোমরা যদি জানতে মা ইন্দাকুম ইয়ানফাদ অমা ইন্দাল্লাহে বাঁক আল্লাহ পাকের নিকট যা কিছু রয়েছে তোমাদের জন্য ভালো পুরস্কার হিসাবে সেটা সর্বদাই থাকবে সে সর নয় আর তোমাদের কাছে যা আছে সেটা শেষ হয়ে যাবে মা ইন্দাকুম ইয়ানফাদ তোমাদের কাছে যা কিছু রয়েছে সেটা শেষ হয়ে যাবে অমা ইন্দাল্লাহে বাঁক আর যেটা আল্লাহ পাক রব্বুল্লা আলমীর কাছে রয়েছে মহাপুরস্কার হিসাবে সেটা অবশিষ্ট থাকবে টিকে থাকবে অল্লা নাজ্লা সবরু আজ রাহম আর আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক ওই সব লোকদেরকে যারা ধৈর্যশীল হয়েছিল ধৈর্য ধারণ করেছে তাদেরকে প্রতিদান দিবেন প্রতিফল দিবেন। তাদের বেআসানা মা কেন যা কিছু তারা আমল করেছে সেসব আমলের উত্তম আমলের যে উত্তম আমল তারা করেছে সেই উত্তম আমল অনুপাতে তাদেরকে আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন উত্তম প্রতিদান দিবেন। মান করছেন। যে ব্যক্তি ভালো কাজ করবে মিন করিন আউ অনুসা সে পুরুষ হোক অথবা নারী হোক ওহুয়া মিন কিন্তু ইমান অবস্থায় তাহলে ইমান আল্লাহর প্রতি পরকারের প্রতি আর সব বিষয়ের প্রতি আল্লাপাক বিশ্বাস করতে বলেছেন সেসবের প্রতি ইমান থাকা আবশ্যক যে কোনো এবাদতবন্দি যে কোনো সৎকর্মের ফল আল্লাহর কাছে পাওয়ার জন্য ফলানো হইয়ান্না হায়াত আন্তহলে আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই পাক পবিত্র জীবনদান করবেন শান্তিময় জীবন দান করবেন ইহকালেও শান্তি পাবে অল্পতেই শান্তি পাবে যদি সৎকর্মশীল হয় ইমানের অবস্থায় আর অনেক পেয়েও শান্তি নেই মানসিক শান্তি নেই পারিবারিক শান্তি নেই সামাজিক শান্তি নেই যে কোনো ক্ষেত্রে অশান্তি বিরাজ করছে এই জন্য যে আল্লাহ ফকরাবুল আলমিন এই শান্তির নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন পাপিস্টদের থেকে ওয়ালানাজিজি আল্লাহম আজ রাহম বেআসানে মা কানুইয়া মালুন আর অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিফল দান করব। তাদের বেআসানে মা কানুয়া মালুন তাদের উত্তম কাজ অনুপতে তাদের যে উত্তম কাজ যা করেছে সে অনুপাতে আমি তাদেরকে প্রতিফল দান করব। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন কোরআনে কেরিমের তেলাওতের আদব সম্পর্কে ফেজ আকরাতন ফস্তা ইজবিল্লাহি মিনতানুর রজিম হে নবী মোহাম্মদ সাল্লুআসাল্লাম যখন তুমি কোরআন করিম তিলাওয়াতত করবি কুরআন পাঠ করবি ফাস্তা ইজবিল্লাহ তখন আল্লাহর আশ্রয় গ্রহণ করে নেবে আল্লাহর আশ্রয় কামনা করে নেবে মিনা শেতান রজিম বি তাড়িত থেকে মহান আল্লাহ ইরশাদ করছে ইহিসালাহ সুলতানুল আল্লাম ও আলা রব জেনে রাখো যে এই শৈতান যে বিতাড়িত এই বিতাড়িত শতানের কোনো প্রভাব খাটবে না ওই সব লোকেদের ওপর যারা ইমান নিয়ে আসবে সত্যিকার অর্থে এবং তাদের রবের প্রতি আস্থা ভরসা রাখবে ইনামা সুলতানু আলাহুআন আহমেহী মুশরিক আর আসলে এই জিন শৈতানের বিতাড়িত শানের প্রভাব ওই সব লোকের ওপর খাটবে যারা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেই, যারা তাকে এই শৈতানকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে শয়তানের কুমন্ত্রণায় পড়বে শয়তানের অনুসরণ করবে আল্লাহ পাখির জন্য আর যেসব লোকেরা আল্লাহর সাথে শিরিক করে থাকি। আকিদাই শিরিক এবাদতে শিরিক আমল এ কাজে সিরক তাদেরকে শয়তান গ্রাস করে নেই আলমা ইউনাজার বাল্ আকসার রহম্লা আলমুন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের বিধান রোহিত করা সম্পর্কে যে যখন আমি আল্লাহ কোনো আয়াতকে কোন আয়াতের স্থানে আমি পরিবর্তন করে দিই অর্থাৎ আমি একটি আয়াত বা একটি বিধান রোহিত করে আরেকটি বিধান নাজিল করি ওল্লাহ আলমায়ুন আর আল্লাহ ভালো জানেন যে তিনি কি নাজিল করেছেন কোন বিষয়টি কোন বিধানটি মানুষের জন্য কখন বেশি উপকারী আল্লাহ বেশি ভালো জানেন কালো তখন তারা বলে থাকে অর্থাৎ কাফের মুশ্রিকরা বলে থাকে মুনাফিকরা বলে থাকে তুমি তো রচনা মোহাম্মদ নিজের পক্ষ থেকে মন কথা নিয়ে আসছো বল আকসর হুম বরং অধিকাংশ লোক তারা জানে না বুঝে না আল্লাহ বলছেন কুল হেহুল হাকাল মুসলমিন এই কোরআন করিম মানব রচিত নয় বরং এই কোরআন কে নিয়ে পৃথিবীতে নেমে আসে রুহুল কুদুস পবিত্র আত্মা জিবরিল আলহি সালাতাম তাঁর উপাধি হচ্ছে রুহুল কদুস আর রুহুল আমিন যেমন কোরআন করিম আল্লাহাকেরত বর্ণনা করেছেন তোমার রবের পক্ষ থেকে বিল হককে ঠিক ঠিক ভাবে আল্লাহাকের রবীন্দন পক্ষ থেকে নিয়ে আসেন। আসেনা আমনও যাতে করে যারা মমিন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখেন ও এবং তাতে রয়েছে হৃদায়ত ও বুসরাল মুসলমিন আর মুসলিম আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে তাতে সুসংবাদ আল্লাহাকের সাথে আল্লাহ কাদ আলম إنهم يقولون إنما يؤلمه بشر لسا الذي يلحدون إليه عجميون هذا ليسا عربي عربية مبين الله أبدا أرى بلتن جاند جاند إنهم يقولون إن مشرق را مكر مشرق را پتل را بلوه إنما يؤلمه بشر إن محمد كي سيخي دي چه اك جن مانوس تارا بولتو جه محمد كي كنو اك جن كرد داشا چه جه إبهكتی اكواتا قولي شكي دي আরবি ছিল না তখন আল্লাহ পাক তার জবাবে বলছেন ওই ব্যক্তির ভাষা যেই ব্যক্তির সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে যে ওই ব্যক্তি ওই মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লামকে এ কোরআন শিখিয়ে দেয় আজ আমিউন সে হচ্ছে ওয়ান যার সাথে সম্পৃক্ত করছে এই বিষয়টিকে সে হচ্ছে ওয়ান আরব ওহাজ আলিসানুন আরবি আর এই কোরআনে করিম হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায় তাহলে কি করে এটা যুক্তিসঙ্গত হইতে পারে বরং এটি তাদের মিথ্যা রচনা ইন্নাহ আল্লাহম আজাবুল আলীম নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা আল্লাহর আয়াতসূহের প্রতি ইমান নিয়ে আসে না আল্লাহ পাক তাদেরকে কখনোই হিদায়ত করবেন না এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে ইন্না মারিল কাজেব আল্লাহ আয়াতিল্লা কাহমুল কাজেবুল আল্লাহাক বলছেন যে ওই সব লোকেরাই মিথ্যা রচনা করতে পারি যেসব লোকেরা ইউ মিনবে আয়াতিল্লা আল্লাহর আয়াত সমূহের প্রতি বিশ্বাস রাখে না উল্লা কামুল আর এরাই হচ্ছে মিথ্যাবাদী মহান আল্লাহ এরশাদ করেছেন মহান আল্লাহ এই আয়াতে যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে যায় তাকে জবরদস্তি করে কুফুরি কথা বলতে অথবা কুফুরি কাজ করতে বাধ্য করা হয় তাহলে তার হুকুম সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যে কাউকে যদি জোরপূর্বক কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে বাধ্য করা হয় আর তার অন্তর যদি ইমানের ওপর সুপ্রতিষ্ঠিত হয় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলম পকড়াও করবেন না পক্ষান্তরে যারা অন্তর খুলে শিরকুফরি করবে স্বেচ্ছায় শিরকুফরি করবে তাদের ওপর আল্লাহ পাকের গজব রয়েছে এবং তাদের জন্য মহাশাস্তি রয়েছে মান কাফারা মানকাফার আব্বিল্লাহমিম্বাদ ইমানে যেই ব্যক্তি তার ইমানের পরে আল্লাহ পাকের সাথে কুফরি করবেই ফালেই হে গাজাবিন আল্লাহ আলহাম আজাবন আজিম এইরকম আসি আসলে তার ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধ হবে গজব হবে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি মহান আল্লাহ এর করছেন যেই ব্যক্তি তার ইমানের পরে বা যেসব লোকেরা তাদের ইমানের পরে আল্লাহর সাথে কুফুরি করবে আল্লাহকে অস্বীকার করবে ইল্লা মান উক তবে ওই ব্যক্তি এর ব্যতিক্রম যাকে জবরদস্তি করা হয়েছে যার প্রতি বল প্রয়োগ করা হয়েছে ওকাল বহু মতাইন বিল ইমান অথচ তার হৃদয় ইমানের ওপর অটল হয়ে রয়েছে ওয়ালাকিন মানসা রাহাবিল কুফরে সদরা তবে যেই ব্যক্তি অন্তরকে ঘুলিয়ে দিয়েছে কুফরির জন্য মানে স্বেচ্ছায় কুফরিকে গ্রহণ করেছে ফালিম গাদাব উম মিনাল্লাহ তো এই সেনীর লোকদের ওপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব রয়েছে ওয়ালাহম আজাবন আজিম এবং এদের জন্য রয়েছে মহাশাস্তি মহান আল্লাহ এর সাদ করনম ইস্তাহাবুল হায়াতিয়া আল আলাল আেরা ওয়ান কামাল কা ফেরিন আর এর কারণ এই যে এরা যারা স্বেচ্ছায় কুফরি করবে এরা পার্থিব জগৎকে ভালোবেসে ফেলেছে পরকালের ওপর পরকালের জীবন সম্পর্কে তাদের আস্থা নেই ভরসা বিশ্বাস নেই যার ফলে পরকালকে উপেক্ষা করেছে আর পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রীকে তারা ভালোবেসে ফেলেছে ওয়ান আল্লাহ এহাদ কামাল কা ফেরিন আর নিঃসন্দেহ আল্লাহ কাফের সম্প্রদায়কে কখনও রাস্তা দেখান না যারা কুফুরির ওপর অটল থাকতে চায় উলায় কাল্লা তবা আল্লাহ আলা কলুম এহিম আসামি আবসার উলাইকুল ফেলুন বরং এই সব যারা কুফুরিকে পছন্দ করে নিয়েছে কুফুরিকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে আল্লাহ পাক এদের অন্তরের ওপর মোহর লাগিয়ে দিয়েছেন তাদের কানে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছেন তাদের দৃষ্টি শক্তির ওপর চোখেও আল্লাপাক মোহর লাগিয়ে দিয়েছেন ও উলায় কমল গা আর এরাই হচ্ছে উদাসীন জাতি আর এতে কোনো সন্দেহ নেই যে এরাই হচ্ছে পরকালে চরম ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন নথুপার শুনে রাখো যে হে নবী মোহাম্মদ সাল্লাই্লাম তোমার প্রতিপালক ওই সব লোকেদের জন্য যারা হিজরত করে এসেছে মিমবাদে মাফুতেনু তাদের নির্যাতিত হওয়ার পরে জুল মত্যাচারের শিকার হয়েছে তারপরে তারা হিজরত করে এসেছে সুম্মা জাহাদু তারপরে আবার আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম করেছে ওয়সা এবং ধৈর্য ধারণ করেছে ইন্না রব্বা কামিম্বা দিহা আ গাফুর রহিম আল্লাহ পাক রব্বুল আলমিন এই পরে তাদের জন্য হচ্ছেন মহান মার্জনাকারী এবং তিনি অতি দয়াবান মহান আল্লাহ আল্লাহফাকের স্বাদ করেছেন ইয় মাতা তি কুল্ল নফসীম তুজাদুল আল্লাফসিহা অতুআল নফসিম্মা আমা তহমলাম সেই দিনকে স্মরণ করো পরকালের দিবসকে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে যুক্তি পেশ করবে নিজের জন্য ঝগড়া বিবাদ করে যুক্তি পেশ করে আল্লাহর দরবারে যে আল্লাহ আমি এইরকম কাজ করিনি আমি এইরকম কাজ করিনি আমার উদ্দেশ্য এই ছিল ইত্যাদি এইরকম কথা বলে মুক্তি পাওয়ার চেষ্টা করবে বাঁচার চেষ্টা করবে অতুয়াফা করল নফসিম্মা আমেলা তার প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় দিয়ে দেওয়া হবে তার বিনিময়ে যা তারা করেছে ওহম লাঈজুল্লা মুন এবং তার উপর কোনো রকম জুল অত্যাচার করা হবে না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনহ রয়েছে কবির আর চাদা সুফা তও তওবা করা কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরাগুনা পেচে থাকতে চান তাহলে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে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 its your choice join dr zankin naik dekhun ardhangini natik tangini kal raat 6:30 ta apunho samprochar sokal 9:30 ta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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি কারণ मोहानल्लाहत नंबर एक सौ बारो तेरसाद আল্লাহ একটি জনপদের একটি গ্রামের একটি শহরের উদাহরণ পেশ করছেন এটি বিশেষ শহর এক ধরনের তফসির কার্বন বলেছেন অর্থাৎ মাক্কাতুল মক্কা রামা সম্পর্কে আল্লাহ পাক এই দৃষ্টান্ত পেশ করেছেন আর কিছু কিছু তাফসির কার্বন বলেছেন যে না এটা যে কোনো জনপদ সম্পর্কে যেখানে এরকমের রকমের অবস্থার সৃষ্টি হবে সেই জনপদ সম্পর্কে আল্লাহ পাক একটি দৃষ্টান্ত পেশ করেছেন সুতরাং এটি হচ্ছে একটি ব্যাপক কথা যে কোনো ক্ষেত্রে যদি এইরকম অবস্থা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য আল্লাহ পাক বলছেন যে এমন একটি জনপদের কথা আল্লাপাক জনপদের উত্তুলনা এখানে পেশ করছেন কানাত আমেনাতামত মাইন্যা যেই জনপদের লোকেরা নিরাপদ ছিল মতমাইন এবং চিন্তা চিন্তাভাবনাহীন ছিল নিশ্চিন্তে তারা আরাম করছিল সুখে খাচ্ছিল ইয়া তিহা রিজকুহারাগাদা মিনকুল্লে মাকান এবং তাদের কাছে তাদের রিজিক এসে যেত আরামের সাথে মিনকুল্লে মাকান সারা বিশ্বের চারিদিক থেকেই চারিদিকে রিজিক সেখানে চলে আসতো কোন রকমের তাদের কষ্ট ছিল না ফাঁকা ফারাদবে আন অমিল্লা সুতরাং কিছু মধ্যেই তারা আল্লাপাকের নিয়ামতের সাথে কুফুরি করল আল্লাপাকের নিয়ামতের তারা অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের শ্রদ্ধাশীল হলো না অন্তর থেকে শুক্রিয়া আদায় করল না সে নিয়ামত ভোগ করে জবানদার আল্লাপাকের সুক্রিয়া জ্ঞাপন করলো না আমলে কাজে কর্মে ফরজ অজেব আদায় করে হারাম নাজায় থেকে পাপ থেকে বেঁচে থেকে তা জীবন তৈরি করে জীবন গড়ে আল্লাহাকের সুক্রিয়া পেশ করল না আল্লাহর সাথে কুফরি করল ও কৃতজ্ঞ হইল কর্মের কারণে আল্লাহাক্ষন করালেন আল্লাহাক তাদেরকে ক্ষুধার আজাব দিলেন এবং ভয় ভীতির আজাব দিয়ে তাদেরকে শাস্তি দিলেন আর নিঃসন্দেহে তাদের কাছে একজন রসুল এসেছিলেন তাদের মধ্য থেকে ফাঁকা জাবুহ অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফাখা জাহমুল আজাব তখন তাদেরকে আজাবে পকড়াও করেছিল এই অবস্থায় যে তারা জুল মত্যাচার করেছিল আল্লাহাকের স্বাদ করেছেন ফা রাজা কাকু হালাল আবদুন হে মানুষ সুতরাং তোমরা আল্লাহ পাক তোমাদেরকে যে রেজিক দান করেছেন হালাল এবং পাক পবিত্র তোমরা ভক্ষণ করো হারাম ভক্ষণ করিও না যাইজ অবৈধ পন্থে ভক্ষণ করিও না অন্যের ধন সম্পদ বেমানি আত্মসাত করে ভক্ষণ করিও না পশ করতের শুক্রিয়া জ্ঞাপন করো কুন্তুম ইহু যদি তোমরা একমাত্র তার এবাদত বন্দিগির ইচ্ছুক থাকো সত্যিকার আল্লাহর বান্ধা হলি আল্লাহ ফকরুল্লা সুক্রিয়া জ্ঞাপন করবে এবং তোমরা হালাল ভক্ষণ করবে মহান আল্লাহ তারপর গাফুর করছেনম এই বিষয়টিকে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনী করিমে আরও কয়েকটি জায়গায় বর্ণনা করেছেন যে আল্লাহ ফাকরব্ব কয়েকটি বস্তুকে হারাম করেছেন অকাট্যভাবে আর এইভাবে এছাড়াও নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে যে সব বস্তুকে হারাম করা যায় সেগুলি সম্পর্কে নীতিমালা বলে দেওয়া হয়েছে ইন নামাহার আলিকুল মিতা নিঃসন্দেহে আল্লাহ পাক্তমাদের ওপর মৃতকে হারাম করেছেন ওদম এবং রক্তকে হারাম করেছেন ওল্াম আল খিনজির শুক্রের বস্তুকে আল্লাহাক হারাম করেছেন অমা ওহিল্লা গরিল্লাহবে আর যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হবে যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হবে যদি জবাইয়ের সময় আল্লাহরও নাম নেওয়া হয় কিন্তু সেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও হারাম এই এইরকমই যদি আল্লাহর জন্যই জবাই করা হয় কিন্তু জবাই করার সময় আল্লাহ ফকরাবুল্লা আলমীর নাম না না হয় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয় সেটাও হারাম এই এইরকমই আল্লাহর নাম নিয়ে হয়তো জবাই করা হইল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের আস্থা নেই কোনো দেবদেবীর দরবারে যদি জবাই করা হয় তাহলে তাও হচ্ছে হারাম আল্লাহাক বলেছেন ফামানি ওয়ালা আদ কিন্তু কোন ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায় ফামানি তোর বাধ্য হয়ে গেছে এখন কোনো উপায় দেখছে না না খেলে আমি মরে যাব। অথবা না পান করলে মরে যাব। সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে এবং গুনহার কাজে লিপ্ত না হয়ে যদি প্রয়োজন মোতাবেক কিছু নেই তাহলে আল্লাহাক জায়জ করেছেন যা দিয়ে নিজেকে বাঁচাতে পারে আল্লাহাগুলা ইত্যুররা সুতরাং যেই ব্যক্তি নিরুপায় হয়ে যাবে গায়রা বা গিন আর সেই ব্যক্তিও অবাধ্য না হয় অর্থাৎ কোনো গুণা করে পলাতক ব্যক্তি না হয় চুরি ডাকাতি কোথাও করেছে খুন করেছে তারপর এমন জায়গায় গিয়ে আত্মগোপন করেছে যেখানে নিরুপায় অবস্থা হয়ে গেছে তার তখন তার জন্য মৃত খাওয়া রক্ত খাওয়া শুক্র গ্রস্ত খাওয়া আরও হারাম কিছু খাওয়া যায় নয় ওয়ালা আদিন আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীও যেন না হয় অর্থাৎ অল্প খেয়ে বা অল্প পান করেই যদি তার প্রাণ বেঁচে যায় তাহলে তার জন্য বেশি হারাম খাওয়া জায়জ হবে না আল্লাহর এসব লোকের জন্য বলছেন হে লোকেরা তোমরা বলিও না সব জিনিসের জন্য যেগুলি তোমাদের ভাষা বা তোমাদের জবান যেগুলিকে বর্ণনা করে থাকে মিথ্যা অর্থাৎ নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলে থাকো যে হাজা হালাল এটা হচ্ছে হালাল ফাহাজ হারাম এটা হচ্ছে হারাম নিজের পক্ষ থেকে হারাম করে নিলে আল্লাহ বলছেন যে লেতা আল্লাহল কাজে যাতে তোমরা আল্লাহর ওপর মিথ্যা রচনা করো এই উদ্দেশ্যে ইন্না জিন্তারুন আল আল্লাহল কাজ নিশ্চয়ই যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করবে লাইফ লেখন কখনো পরিত্রাণ পাবে না মাতাউন কলিল আলহাম আজাবন দুনিয়া দুনিয়ায় পৃথিবী হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু তারপরে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি ও আলালু হারি কামিন আল্লাহ বলছেন আর ওই সব লোকেরা যারা ইহুদি হয়েছিল হার কাসনা আলী কামিন কাবুল হে নবী তোমার প্রতি যেসব এর আগে বর্ণনা করেছি কোরআনে করিমে সেগুলি তাদের উপর হারাম করেছিলাম আমাজ আলাম না হুম আ তাদের আমি জুলুম করিনি তবে তারাই নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছে পাপ করে অন্যায় করে সোম্ম ইনা রব্বাখরিল আমের জাহালাতেন সোম্মা তাবুম্বা ওয়াসনা রাম্বা দেহুর রহিম অতপার হে নবী তোমার প্রতিপালক ওইসব লোকেদের জন্য যারা অজ্ঞতা ভুল কাজ করে ফেলে অতপার তারা তওবা পরে ওয়াসলাহ এবং সংশোধন করে নেই ইন্না রব্বা কামিম্বা দেহালা গাফুর রহিম তাহলে তোমার প্রতিপালক এসব গুনা ভুল করার পরে তাদের জন্য অতি মার্জনাকারী দয়াবান ইন্না ইব্রাহিমা কানা উম্মাতন কানে তল্লাহ হানিফ আলময়াকুমিনাল মুশিক নিঃসন্দেহে ইব্রাহিম আলী ইসালাম ছিলেন ইমাম উম্মাহ মানে তিনি ইমাম ছিলেন অথবা একাই তিনি একম মতের মতো ছিলেন কা্রাহিম আলী ইসালাম ছিলেন আল্লাহর জন্য অনুগত হানিফা এবং একনিষ্ঠ ছিলেন পালাম আল মুশেকিন আর তিনি মুশরেকদের দলভুক্ত ছিলেন না আরব মুশরেক কাফেররা বলতো যে আমরা এব্রাহিম আলি সাল্লামের ধর্মের ওপর আছি আর তারা তিনশো ষাটির মূর্তি রেখে আবার চারিদিকে গাইরুল্লার পূজা করতো আল্লাহ পাক বললেন যে এব্রাহিম আলী সাল্লাম তো মুশসেক পত্তলিক ছিলেনা তোমরা কেন পত্তলিক শাহ কেরাল্লি আন ও মেহি এব্রাহিম আলী সাল্লাম আল্লাহ পাকের নিয়মতের শুকুরগুজার ছিলেন ইজিতা বাহু ওয়া হাদি মুস্তাকিম তাকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন আল্লাহ পাকের বন্ধু এবং রাসুল হিসাবে এবং তাকে সহজ সরল পথের দিক নির্দেশন আল্লাহ পাক দিয়েছিলেন ওয়া আতাইন হাফিদ দুনিয়া হাসানা এবং তাকে আমি পৃথিবীতেও কল্যাণ দিয়েছিলাম ওয়াইন হফিল্লা আখরাতহীন আর তিনি পরকালে সৎকর্মশীলদের অনুসারী হও যিনি একনিষ্ঠ ছিলেন আর তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই শনিবার পালন করা ঐসব লোকদের ওপর ধার্য করে দেওয়া হয়েছে যারা এই ব্যাপারে মতানৈক্য করেছিল মতভেদ সৃষ্টি করেছিল মাঝে ফ্যাসলা করে দিবেন চূড়ান্ত কিয়ামতের দিনে সব ব্যাপারে তারা মতানৈক্য করে থাকে আল্লাহ বলছেন হে নবি মহম্মাল্লাম তুমি তোমার প্রতিপালকের রাস্তার দিকে আহ্বান করো কেমন করে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিস্লামকে বিল হিকমাতে কৌশলের সাথে ওয়ালমাঈজাতিল হাসানা এবং উত্তম উপদেশের সাথে ওয়াজা দিলহুম বিল্লতিহাসান এবং তাদের সাথে বিতর্ক করবে এমন পন্থায় যেটি হচ্ছে সবচাইতে উত্তম ইন্না রব্বাক আলম নিঃসন্দেহে তোমার প্রতিপালক ভালো করে জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে এবং তিনি ভালো করে জানেন যে কারা হেদায়ত প্রাণ হে নবী সালিনা তোমরা যদি শাস্তি দিতে চাও তাহলে তোমরা শাস্তি দেবে অতটুকু যতটুকু তোমাদের উপর অন্যায় করা হয়েছে মা ওকে অর্থাৎ তোমরা প্রতিশোধ যদি নিতে চাও তাহলে অতটাই নিতে পারবে যতটা তোমাদের উপর নির্যাতন করা হয়েছে জুল মত্যাচার করা হয়েছে ওয়ালাইন সবার তুম আর তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে সেটা অত্যন্ত কল্যাণ করা হবে ধৈর্যশীলদের জন্য তাহলে মাফ করে দেওয়া সবচাইতে ভালো তবে সমান সমান প্রতিশোধে আমার যেতে পারে আল্লাহ পাকের স্বাদ করেছেন ওয়সবে রা সবরকা ইল্লা বিল্লাহ তুমি ধৈর্য ধারণ কর হে নাবি আর তোমার ধৈর্য একমাত্র আল্লাহর সাথে আল্লাহ তোমাকে তফিক দেবেন ওলা তাহজান আলিহিম তাদের জন্য তুমি দুশ্চিন্তা করিও না ওলা তফিও মিম্মা মিমায়াম করুন যেসব তারা ষড়যন্ত্রের জাল পেতেছে তার জন্য তুমি বোধ করিও না আল্লাহাক বলছেন ইন্না আল্লাহ আল্লাহ আল্লাহ হোসেন ও নিশ্চয় আল্লাহ ফাকর্বুলান ওই সব লোকদের সাথে রয়েছেন যারা সংযত যারা পাপ মুক্ত যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মশীল তাদের সাথেও আল্লাহ ফাকরবুলান রয়েছেন তার তৌফিকের দিক দিয়ে তার সাহায্য সহযোগিতার দিক দিয়ে তার হেফাজত রক্ষণাবেক্ষণের দিক দিয়ে আল্লাহাক যেন আমাদের হেফাজত করেন আমাদেরকে মুতাক্কি হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে সৎকর্মশীল হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহাক দুনিয়াতে যেন আমাদের সুখী করেন পরকালে যেন সুখী করেন আল্লাহ কমরকে জান্নাত ফির দশ জন দান করেন সুহান রব্বার রব্বাসম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রবিল निकृष्ट पथ हलोरियत नाम सृष्टि राजी कर आल्ला कमना कर সে যেন কি আন্তরিক বার্তা ইসলামিক বম ইসলাম এসেছে